শ্রোতা বৃন্দ আমন্ত্রণ জানাচ্ছি যুব সমাজকে নিয়ে আমাদের আয়োজিত অনুষ্ঠান বর্তমান সময়ে যে যুব সমাজ বিভিন্ন অপসংস্কৃতির কোপানলে পড়ে তাদের চরিত্র তাদের আচরণ বিশেষ করে আজ যুব সমাজ যেখানে একটি জাতির প্রাণ শক্তি অথচ সেই প্রাণ শক্তি আজ ক্রমে ক্রমে ক্ষয়ে ক্ষয়ে যেন এক কইষ্ণ শক্তিতে পরিণত হয়েছে এমন একটি যোগোপযোগী বিষয় নিয়ে আজ আমরা আপনাদের সঙ্গে আলোচনা করব। ইসলাম এই বিষয়ে কি নির্দেশনা দিয়েছে আর এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে আলোচনা উপস্থাপন করার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে যারা তো শিফেনেছেন আমি তাদেরকে আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি প্রথমে আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি শেখ ইউসুফ আব্দুল মজিদ আমাদের সঙ্গে আছেন অনুষ্ঠানটির পরিচালনায় সঞ্চালনে রয়েছে আমি ডক্টর আহমদুল্লাহ আমরা শুরুতে বর্তমান এই যে প্রগতির স্রোতে বিশ্ব মানব যে পঙ্গপালের মতো এক আধারের দিকে ধাবিত হচ্ছে এর পরিণতি সম্পর্কে কোরআনুল করিম থেকে আল্লা সব কিভাবে জীবন দিয়েছেন যৌবন দিয়েছেন আমাদেরকে জীবনের সময় দিয়েছেন আমাদের জীবন কতগুলো ক্ষণ কতগুলো দিবা রাত্রির সমষ্টির নাম আমাদের জীবন এই কতগুলো মুহূর্ত কতগুলি ক্ষণ কতগুলো আওয়ার্স সময় দিবস রজনী এগুলোকে সুন্দরভাবে ব্যবহার করে আল্লাহ আল্লাপাহাকে সন্তুষ্টি লাভ করা এটা আমাদের জীবনের মূল অভিষ্ট লক্ষ্য বিশেষ করে যৌবনকালে আল্লাহর ইবাদত করা এই জন্য রসুল করিম সাল্লাহ যুবকদেরকে উৎসাহিত করেছেন যে তোমার যৌবন যদি আল্লাহর ইবাদতে কেটে যায় তাহলে তুমি হবে আল্লাহর দরবারে একজন সম্মানিত যুবক যে মহান রব্বুল আলমিন আরশের ছায়াতলে তোমাকে স্থান দান করবেন দেখা যাচ্ছে যে এই ইবাদতের পরিবর্তে আমাদের বর্তমান যুব সমাজের দিকে আকৃষ্ট হচ্ছে এখন আমাদের যুব সমাজ ধর্মীয় মূল্যবোধকে একদিকে যেরকম তারা হারিয়ে ফেলতেছে ধর্মীয় মূল্যবোধ তাদের হৃদয় বিকশিত করবার যে চেষ্টা सामाजिक भाव राष्ट्रीय परिवारिक भाव से दुरबल दुरबार जौब उन्मदना चाहिदा बोलते। चाहिदा अवश्य आल्ला पद्धति चरितार्थ कर সেটা পদ্ধতিকে পদ্ধতি করে আলাদা পদ্ধতি করে আরাম পদ্ধতিতে সেটাকে তারা চরিতার্থ করছে যার ফলে এই সংকটটা সৃষ্টি হচ্ছে এই জন্য যুবকদের হৃদয়ে ধর্মীয় মূল্যবোধ সেটাকে বিকশিত করা তাদেরকে দিনের দাওয়াতের মাধ্যমে তাদেরকে মোটিভেট করা মোটিভেট করা মোটিভেট করা এটা প্রথম কাজ এবং সমাজ জীবনকেও অথচ এটা হওয়া উচিত ছিল না উনি যে কথাটা বললেন যে বর্তমানে চরিত্র ধ্বংসের উপকরণ গুলো খুব সহজলভ্য এই বিষয়ে কিন্তু আল্লাহ একটা ছোট্ট ভিতরে জাতির निर्दिष्ट किन्वन जीवन एक एक ब्यक्तरण धारा भाव के पृथ्वी खालीफा हिसे दिन जो जाते नतुन नतुन नतून सृष्टि नतून सृष्टि मानुषे जीवन साथ ही जड़ित समय जड़ित तय नतून आगमन के প্রত্যাখ্যান করে নয় আর নতুন প্রেক্ষাপট এটাকে তুমি বাদ দাও কেবল পিছনের পিছনে যাও পিছনে এই জন্য আমাদের দাওয়াত অগ্রাহ্য আবার আরেকটি বিষয় হলো যে আমরা घुरा अस्वीकार कर এবং এই সুন্দর সমন্বয় একেবারে এত সহজ ভাষায় আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ মালিকাল তিনি আমাদের রব তাই তিনি সুন্দর করে উভয়টার মধ্যে সুন্দর সমন্বয় করে দিয়েছেন অনন্তকালের যত সময় সময় আজকের সময় আগামী দিনের সময় এবং এই কথাগুলো সর্বসময় প্রয়োজন সবার জন্যই প্রযোজ্য ব্যালেন্স করে দিলেন এবং এই ব্যালেন্স নিশ্চিত করার জন্য বলেন যারা কেবল সময়ের পিছনে দৌড়ায়ের কসম করে নব্বুল আরমি তার সৃষ্টির কসম খেয়েছে যদিও হাদিসে কুৎসিত রয়েছে সময় মূলত আল্লাহ তাহলে কারণ এই পৃথিবীতে আমাদেরকে সময়ে ভাগ করে বিভক্ত করে ব্যবহার উপযোগী করে দিয়েছেন স্বয়ং স্বয়ং আমরা যে বারো মাসে এক বছর পৃথিবীর কোন সমাজ বিজ্ঞানী তা তৈরি করেনি সেই আমরা কেবল নাম পরিবর্তন করতে পেরেছি কেউ জানুয়ারি কেউ বৈশাখ তিনি সময়কে আমাদের ব্যবহার উপযোগী করে দিয়েছেন সময়ের মধ্যে নতুন নতুন আবিষ্কার দিচ্ছেন আধুনিক সময়ের এই শ্রুত আমাদেরই কল্যাণে তবে সময়কে যদি স্যালুট করে আধুনিকতাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করে এবং আধুনিকতার পিছনে দৌড়াতে থাকে তাইলে এর ধ্বংস বিষয় হয়ে দাঁড়িয়েছে মানে তারা মডার্ন সিভিলাইজেশন যেটাকে বলা হচ্ছে মডার্ন মানে এটাই তাদের একটা দেবতা দেবতা শুধু তাই না আসলে আজকের এই সময় এসে গ্লোবালাইজেশন বা আল্লাতে বলে আলা বাংলা বলে বিশ্বায়ন বিশ্বায়নটা বিশ্বায়ন দেখেন নাই যিনি এই গ্লোবালাইজেশনের বলেছিলেন এমন একটি সময় আসবে জাহান দেখবো আমি আপন হাতের বুটুর পরে পৃথিবীটা নিজের হাতের মোটুই आधुनिकतारयलाभ नतुन नतुन आविष्कार चो धाधान वास्तवता स्तब्ध कर देव ধ্বংস করবে না যদি প্রথম শর্ত যদি তার ভিতরে এই মান থাকে একটু পরে আসবো এই যুবকদের ক্ষেত্রে এই যে সময়ের স্রোতে একটা কথা আছে যে খাও দাও ফুর্তি করো আগামীকাল বাঁচবে কিনা এরকম কিছু কথা কিন্তু আমাদের উপমহাদেশে প্রচলিত আছে আছে বর্তমান অবস্থাটা বিশ্লেষণ করবেন পবিত্র কোরআন শরীফের একটা আয়াতের কিছু অংশ আপনাদের সামনে বলবো যে সেখানে এই মানুষ যারা জাগতিক হয়ে যায় যারা বস্তুবাদী হয়ে যায় যারা ধর্ম মূল্যবোধ আদর্শ সামাজিক মূল্যবোধ সব থেকে চোখ ফিরিয়ে নেয়ার যে আমার এই জীবন আমার এই মরণ এই কিছু তো এই ভবের খেলায় লীলা খেলা মাত্র এ নিয়ে এত ভাববার সময় নেই যা পেলাম ছোট্ট বিরতি নেওয়ার বিরতির পর আমরা আবার এই অনুষ্ঠানে ফিরে আসব যুব সমাজের সমস্যা বিষয়ক এই গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠানে আশা করি আপনারা আমাদের সঙ্গে থাকবেন ইনশাল আমি আপনারা দেখছেন বাংলা ডায়ল ডিসেট মিসিজন উইটনেস ডাক দেখুন সম্মুখ সম রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে দশটায় বাংলাদেশে পিস টিভি বাংলায়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 যে এই যে যুব সমাজের উপর সময়ের যে প্রভাবটা যেটা আপনি বলতেছিলেন এই কথাটা আমরা একটু পরিষ্কার করে আপনার কাছ থেকে শুনতে আমরা দেখছি যে এই যে মূল্যবোধটা এই যে অভিব্যক্তিটা তার আসছে আসছে কেন যেটা আমাদের মানুষ এই আধুনিকের ছোঁয় আমি গেলেই আমি শেষ হয়ে যাবো সেই পিছনের দিকেই হাঁটার চেষ্টা করতেছে জুজুবুরির ভয়ে আরেকজন দেখছে যে এত প্রত্যাখ্যান করলে আমি নিজেই শেষ হয়ে যাব শুধু প্রত্যাখ্যান করি কিভাবে चलते ही थे सामने एम भाई चलते पिछले कथा छोड़ा संश्लिट् सबसे भूले जाबल आयता कि करते जेटा से इसलम जो देखिए सब समय बसिंग एक पथ दे सब किस विवेचना करानसई একটা পথ কিন্তু দেখো বান্দা মানুষ তুমি যেহেতু সৃষ্টিজীবের মধ্যে তোমায় সবচেয়ে প্রিয় বা অনেকের উপরেই তোমাকে সম্মান দেওয়া হয়েছে তো তুমি কিন্তু অন্যদের মতন বলগাহারা হলে চলবে না নিশ্চিত সমস্ত কাজ কিন্তু সেই জন্যই প্রতিপালিত হবে অথবা কর্মকান্ড চলতে থাকে একটা যুক্ত করে দেওয়া যায় যে যুবকের সামনে এরকম ধরনের মানে শিক্ষা দেওয়া হয় যে এই জীবনটা তোমার শেষ चलार गिर सूसाम आचरण चले आलुला शिक्षा देवर साथ ही इसलाम তুমি ভুলে যাও না তাহলে ইসলাম কি দিচ্ছে সেটা হলো যে তুমি দুইটার মাঝে একটা সমন্বয় ঘটাও ভারসাম্যপূর্ণ ভারসাম্যপূর্ণ করো কিন্তু ভারসাম্যটা কিভাবে করবে সেটা একটা মূল টার্নিং পয়েন্ট সাহেবের কথাটা যুবকদের জন্য আরেকবার ক্লিয়ার করে দেবো যে আমাদের প্রিয় যুব সমাজ আল্লাহ সুন্দর ঐশ্বর্য পরিত্যাগ করো বরং আল্লাহ হচ্ছে এগুলো তুমি তোমার নিজের জন্য অবলীলাক্রমে গ্রহণ করতে পারো ইসলামের নীতিমালার ভিতরে থেকে ভিতরে থেকে তাই না এখানে এই যে দুইটা বিপরীত একদল তারা প্রাচীনটাকে নিয়ে এগিয়ে যাচ্ছে এটা যুবকরা গ্রহণ করতে না আমরা যারা সবাই সুরাতুল বাকারা চিনি সুরাত দুইশো নাম নাম্বার আয়াত এবং দুইশো এক নাম বার আয়াত এই দুইটি আয়াতে সুন্দর করে বলেছেন বলেন বলছেন وما له في الآخرت من خلاق سبحان الله كيف يقول كي الدنيا؟ كيف يقول الدنيا تربيتكو ندورة؟ الله قالت أنه لا يوجد محاولة لكنه يقولون فهنا يقولون ومن يقولون ربنا آتنا في الدنيا حسنا وفي الآخرت حسنا وقنا عذاب النار اكدو المنش يقولون جاء الله الدنيا تحسنا دا فرقاله حسنا ديوه তার মানে যে শুধু একটা দুইটা না সমৃদ্ধ জগতে যা আছে যত কল্যাণকর জিনিস আছে আর একা করে রবী অন্য আয় বললেন কারণ আমরা যারা আজকে কেউ কেউ কনজারভেটিভ হয়ে ইসলামের অনেক আধুনিক সময়ের আমাদের জন্য উপহার অনেক জিনিসকে অস্বীকার করছে তাদের কথা আল্লাহ জানেন তো তাই আল্লাহ বলে আল্লাহ প্রশ্ন করে তার রসুল আপনি বলে দিন কে হারাম করার অধিকার পেলো জি না ওই সকল সুন্দর জিনিসগুলোকে আখরাজ আলী कारणा बेर उद्भवित उत्पादित जा मानुष्ठ कल्याण जी सौंदर अंश हिसाब से हराम कर অবশ্যই আমরা ক্ষেত্র হিসেবে ভুগ করব। পরকালে তার ফসল কাটার কিন্তু উচিত এই দুনিয়ার প্রত্যেকটি মুহূর্ত প্রত্যেকটি বিষয়টি ক্ষেত্র প্রত্যেকটি আবিষ্কার প্রত্যেকটি আধুনিকতাকে বিচার করতে হবে আমাদের উপর কোরআনুল আলমী বর্ণিত ওই দুরবস্থা চলে আসে আফাতিল কিতাবের কিছু মানবা কিছু বাদ আর মাঝে মাঝে একটু নামাজ উজা করে করে করে একটু মিলাতে চাচ্ছি কি একটু রাখলাম মানে ওই আল্লা ইকবালের কবিতা গিয়ে নামাজ পড়ি হোটেলে যাইয়া শরা খাও আল্লাহান আল্লাহ জাতের রাজি থাকে শয়তানো জাতের নারাজনা কিন্তু না এর থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমাদেরকে আধুনিকতা সব আমাদের আর সব কোরআন সবকিছু সুন্না দিয়ে এইগুলো সবগুলোকে বিচার করতে হবে কোরআন এবং সুনার আয়নায় কোরআন এবং সুন্নার বাট কারায় কোরআন এবং সুন্নার পরিমাপে যেগুলো করতে হবে নির্দিধায় তা গ্রহণ করতে হবে আর যেগুলো কোরআন এবং সুনার বিপরীত থেকে আলোচনা থেকে দেখলাম যে এই দুটা আসলে একটা আরেকটার পরিপূরক এর ভিতরে যদি ক্ষতিকর কিছু থাকে সেটা ইসলামের দৃষ্টিতে শরীয়তের দৃষ্টিতে তা অবশ্যই পরিত্যক্ত সময়ের সঙ্গে সকল আধুনিক উপকরণকে আমাদের যুব সমাজ তাদের জীবনকে সাজানোর জন্য গ্রহণ করতে পারে এই ক্ষেত্রে আমাদের যুবকরা কিভাবে দিনের পথে আমলের পথে ইমানের পথে আসতে পারে আল্লাহ কি নির্দেশ দিয়েছেন আমাদের সংক্ষেপে একটু বলবেন আসলে যুবকদের ধর্মীয় মূল্যবোধের উপরে টিকে থাকা এবং আধুনিকতা ও ধর্মীয় মূল্যবোধের সমন্বয় ঘটিয়ে একটা সুন্দর ইমানি যাপন করা এটা তো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটাই একজন মমিনের হওয়া উচিত কাম্য জি এটাই কাম্য কিন্তু ধর্মীয় মূল্যবোধের সঙ্গে জাগতিক বা আধুনিকতার এর কোনো কোন ক্ষেত্রে বৈপরীত্য এবং বিরাট সংঘর্ষ রয়েছে হ্যাঁ অনেক ক্ষেত্রেই দেখা যায় যে আকর্ষণটা বেশি আধুনিকতা এবং এর সুযোগ সুবিধা যদি ভোগ করতে হয় তাও ধর্মীয় মূল্যবোধকে বিসর্জন এবং ধরে রাখতে গেলে এই আধুনিকতার যেগুলো অনেক ক্ষেত্রে যেগুলো হারাম এবং সেখানেই আকর্ষণ যুবকের আকর্ষণ সেখানেই সবচেয়ে বেশি রয়ে গেছে নিষিদ্ধ জিনিসের ফলে সেক্ষেত্রে যুবক ধর্মীয় মূল্যবোধকে ধরে রেখে ওই সমস্ত আধুনিক সুযোগ সুবিধা থেকে বঞ্চিত নিজেকে করার ব্যাপারে সে আগ্রহী হতে চায় না কারণ ধর্মীয় মূল্যবোধের যে সুবিধার কথা বলা হয়েছে সেটা এই জীবনের চেয়ে আখেরাতে বেশি এবং আখেরাতের সেটা যেহেতু সামনে নেই সেটা মৃত্যুর পরের ব্যাপার এবং যেই শাস্তির কথা অনেকে এরকম ব্যাখ্যায় শাস্তির কথাও যেটা বলা হয়েছে যে আজকে জাগতিক জীবনের এই সমস্ত সুবিধা আছে যেটা ধর্মীয় মূল্যবোধের সঙ্গে সাংঘর্ষিক সেটা যদি কেউ গ্রহণ করে তাহলে তার আখেরাতে শাস্তির মলাল্লা বলেছেন যে আংশিক ধর্ম পালন করব না দুনিয়া তার জন্য দুনিয়ার অপমানটাও সরাসরি তারা বোধ করেন না অনেক সময় কারণ আল্লাহের আজাব সেটা তো আসবে সম্মানিত দর্শক শ্রোতা ভালো এবং মন্দ দুটোই আমাদের চোখের সামনে থাকবে এখানে বিবেক নামক এক দান করেছেন সেই নিয়ামত দিয়ে আমাদেরকে মন্দ পরিহার করে গ্রহণ করতে হবে আধুনিকতা বলে যে কথা এখন প্রচলিত আছে যেগুলো মন্দ সেগুলো অতীতকালেও মন্দ ছিল বর্তমানেও সেগুলো মন্দ এবং বর্জনীয় ভবিষ্যতেও এগুলো মন্দ এবং ক্ষতিকর বর্জনীয় থাকবে যুব সমাজকে তার চরিত্র সংরক্ষণের জন্য একটি সুন্দর সমাজ গঠনের জন্য অবশ্যই ভালোকে গ্রহণ করে আল্লাহ আল্লা সুবাহ দেওয়া বিধানকে অবলম্বন করে তাদের জীবনকে সুন্দরভাবে এগিয়ে নিতে পারবে দুনিয়ার জীবনেও তারা সফল হবে পরকালের জীবনেও তারা নাজাদ পাবে এটি একজন যুব মানুষের সবচেয়ে বড় চাওয়া পাওয়া হওয়া উচিত আল্লাহ সুবাহ আমাদেরকে এই বিষয়ে চেষ্টা এবং পরিশ্রম করার তৌফিক দান করুন আমিন আসসালাম আলাইকুম আহমতুল্লাহারাকু عليهم وَلَا هُمْ يَحْزَنُونَ السلام عليكم وَالَيْكُمْ سَلَام السلام عليكم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 بيس تي في মানবতার সমাধান افلا يَرَا اللَّهُ أَبْتَغِي মহান আল্লাহর পক্ষ থেকে সর্বশ্রেষ্ঠ বাণী শিরকের বিরুদ্ধে তহির প্রতিষ্ঠায় মানবতার কল্যাণে कत कार्यकिन कुरानोटी कोटी, -कोटी मानुषर जीवन हलो आलोकित देख आलो। प्रति शनिवार मंगलवार सन्धार साढ़े छ पुन सम्प्रचार दोपुर साढ़े बारोटाय बांगलेश